এসে একটি দোয়া পড়লে ওর এত বেশি বলেছেন আর কি হাদিস হয়তো খুঁজে পাবেন না আপনি বাজারে প্রবেশের দোয়া কি লাহ্লাহ ওয়াহদাহ শারী কাল লাহুল মুলকোলাহুল হামদো ইয়হি অ আর কত নাকি রয়েছে বলেন তো কার জানা আছে হাজার কে হাজার গুন দেন কত হবে হাজার কে হাজার গুন দিয়ে হিসাব করে বলেন আপনার দশ লক্ষ না ঠিক কেন বাজারে এই দোয়াটা পড়লেন পড়তে আপনাকে দশ থেকে বিশ সেকেন্ড লাগবে কিন্তু আপনি কি কি করে ফেলেন? এতস্য লোকেরা বাজারে থেকে। ব্যবসায় মেতে রয়েছে পয়সায় মেতে মেতে রয়েছে কেউ পয়সা টানায় মেতে রয়েছে যে কাস্টমার টানি আর কেউ ভালো ভালো সামান এখান থেকে টেনে নিয়ে যায় হ্যাঁ যে অন্য জায়গায় আরো লাভ করো কেউ কে নাই কেউ ব্যাসায় ব্যস্ত হয়ে রয়েছে রাফেলজি কি রাজকার থেকে আপনি সেখানে আল্লাহ কি রাজগার করছেন